অন্তর্গত বাদে শ্বর এলাকায় অবস্থিত বায়তুল আহাদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারকময় ফজিলতময় তফসির মাহপিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান আমার অত্যন্ত আদরের মোহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিত মা এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বুল্লা আলমিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওদের নিকট থেকে কোরআনে করিম এবং সাল্লাহ আলী ওয়াসাল্লামের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শোনার পরে আজকের এই তাফসিরুল কোরআন মাহাপের শেষ পর্যায়ে এসে কোরআন এবং সুন্না থেকে আপনাদের সামনে দুই একটি কথাবার্তা বলার এবং এত রাত্রিতে আপনাদেরকে সাথে মনোযোগ রাত বেশি হলেও আমাদের মনোবল এখনো মজবুত এবং শক্ত আছে ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজে বুঝে গিয়েছে আলহামদুলিল্লাহ कथबार्ताब एटल नियते सुनार चेष्टा करबुल आलमीन के तौफिक दान कर सम्मानित बाइ बने रा, যারা উপস্থিত হয়েছেন অনেকেই আগে থেকেই আমার আলোচনা হয়তো বিভিন্ন মাধ্যমে শুনেছেন আমরা আসলে ওই গতানুগতিক যে ওয়াজ মাহফিল ওই রকম ওয়াজ মাহফিল মতো আলোচনা করি না আমাদের আলোচনা হলো একটা ক্লাস একটা কোচিং ক্লাস একটা ঘন্টা একটা ক্লাস রকম আমরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে নি এইরকম একটা ক্লাস করাই मध्य महापील तफसर कुरान महाफिली की उद्देश्य कथ बार्ता कारण मुरुबी आशोर शिशु आरोप अब सबसे उच्च शिक्षित लोको आज আবার একবারে স্বাক্ষর করতে পারেন না এইরকম ভাইয়েরও আছে তাহলে এইরকম এক বৈচিত্র্যময় ক্লাস সব ধরনের স্টুডেন্ট যে ক্লাসে আছে এই ক্লাসটা একটা ব্যতিক্রমী সুন্দর একটা ক্লাস बार बार आलोचना करी जाते आल्ला पाकल सहज कर देंज महबिली की तमेतो नियत करते कि আপনি বাড়ি থেকে যখন রা দিচ্ছেন তখন তো নিয়ত করে বের হতে হবে নিয়তে যদি গন্ডগোল থাকে তা আপনার ওয়াজমাহ সাল আলিহাল্লাম বলছেন প্রত্যেকটি আমলের নির্ভরশীল আচ্ছা নিয়ত করে আসছেন কেমনে আগে ওইটা শুনি বাড়ি থেকে যখন রওনা দিচ্ছেন নিয়ত কিভাবে করছেন আজহাবা ইলাল মাহফিল না করলে তো হয়েছে নিয়াত পড়েন নাই কি বলেন নিয়াত পরে আসছি আমরা বাড়ি থেকে যখন আমরা বের হয়েছি তখন আমরা নিয়াত পরে বের হয়েছি নিয়াত পরে বের না। কারণ নিহে হলো করার জিনিস নিয়াত পড়ার জিনিস না করার জিনিস এর পড়লে পড়ার জিনিস করলে তখন এলোমালো হয়ে যায় কিছু জিনিস পড়া লাগে না করতে হয় আবার কিছু জিনিস পড়া লাগে করা যায় না ক্ষেত্র ভিন্ন জায়গা ভিন্ন পরিবেশ ভিন্ন তাহলে নিজেত যেটা এটা করতে হয় এটা করার জিনিস এটা পড়ার জিনিস বাডি মাহফিল যাব এখান থেকে কিছু দিন শিখব আমাদের উদ্দেশ্য হলো কি দিন শিখা দিন শিখতে এসেছি এখন দিনই যদি শিখতে আসি नियत खालस विशुद्ध मिले नहीं दिन जानब से सुमधुर कंठस्वर की दरकार से गान शुरार की সেখানে আমার কবিতা শোনার কি দরকার সেখানে আমি শিখব হইল আল্লাহর এই যদি বাড়ি থেকে বিশুদ্ধ করে কেউ বের না হয় তাহলে তার ওয়াজমাহ পেলে আসার বেশি উপকারিতা হয় না আর কেউ যদি খালেজ বাড়ি থেকে নিহে করে বের হন যে আমি আজকে বাইতুল আহাদ জামে মসজিদের মাহাপেলে গিয়ে কিছু দিন শিখবো তাহলে তিনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন পাক আমাদেরকে শিখার দান আজকে আমরা ক্লাসে আলোচনা করব। আসলে দিন কি জিনিস দিন যে শিখতে আসছি দিনটা কি জিনিস দিন বুঝতে হবে তো যে দিন বলতে কি বোঝায় আসলে দিনের পরিধি কতটুকু দিনের সীমানা কতটুকু দিনের ভিতরে কি কি অন্তর্ভুক্ত বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা আমরা এখানে যারা আসছি সবাই পরীক্ষার্থী কি পরীক্ষার্থী না এস দিবেন না দিবেন পরীক্ষার্থী কি পরীক্ষা দিবেন একটা পরীক্ষা দিতে হবে দেওয়া লাগবে না দুনিয়াতে যে জীবনে পরীক্ষার হলে বসে নাই এক কলম লেখে নাই কোন শিক্ষকের সামনে বসে নাই তাকেও কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে সবাই পরীক্ষার্থী এখানে যত ভাই বোন আছি যারা শুনতেছি সবাই কিন্তু পরীক্ষার্থী কিসের পরীক্ষার্থী পরীক্ষাটা আবার দিন মাস ঠিক করে হয় না যে অমুক মাসের এত তারিখে সকাল দশটায় সব সারা দেশে একযুগে শুরু হবে এরকম পরীক্ষা কারোটা রাত বারোটায় কারোটা রাত তিনটায় कारो परीक्षा शिशुकाले एक बस परीक्षा क्योंकि सबा परीक्षार्थी परीक्षा ना दिए बाचार नहीं এই ব্যাপারে আল্লাহ রসুল সালাম অনেকগুলো হাদিসে এই পরীক্ষার বিস্তারিত বর্ণনা দিয়েছেন আল্লাহ যখন মধ্যে রাখা হয় যখন কবরের মধ্যে কবর দিয়ে মানুষ চলে আসা শুরু করে সাহাবু বাড়ির দিকে রওনা দিয়ে দিছে ও ইন্না হোসা হো কার পৌঁছেছে যত দূর পর্যন্ত পৌঁছলে তার পাঁয় জোতার আওয়াজ শোনা যায় যে মানুষগুলো গুলো বাড়ির দিকে রানা দিয়েছে জুতা পরে রা দিয়েছে জুতার আওয়াজ পর্যন্ত বলেন ওই মানুষটার কাছে আল্লাহ রবাহ আলমিনের পক্ষ থেকে দুজন ফেরিস্তা চলে আসেন ফেরিস্তা নীল বর্ণের চেহারাটা বড়িটা কুচকুসে কালো যেই পরীক্ষার হলে পরীক্ষা নিতে আসবেন পরীক্ষার তা হলো একেবারে অন্ধকার परीक्षार हले को लाइटर व्यवस्था नाई आलोर व्यवस्था नाई दुनिया परीक्षार्वस्था करते हैं आलो ना परीक्षा हलटर प्रथम वैशिष्ट हलो ओ परीक्षार हले को लाइट नई बी नई परीक्षार हलर भरे चेयर टेबिल नहीं लेखार मत कोलम कागज नई ওই পরীক্ষার্থী সোজা হয়ে দাঁড়ানোর মত কোন পরিস্থিতিও নাই এরকম একটা ঘরের ভিতরে যখন পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রা আসেন এমনি অন্ধকার সামনে আরো দুইজন কালো কুচকুষে নীল বর্ণের মানুষ অন্ধকারের উপরে অন্ধকার ভয়ের উপরে ভয় मध्य ढुकें फेरस्ता कबर भुके आल्ला बान्बाबान्दी के सोजा कर बसान बसान पर बंदीर बंदा के तीन टाइम करें प्रश्न क्या yeah. प्रश्न अपनारा पाई पाई पाए प्रश्न तो कत आगे आल्ला आउट कर दी সারা দুনিয়াতে জানাই দেওয়া হয়েছে দেখেন যে যুগে জানানো হয়েছে আমরাও জানি এক নম্বর প্রশ্ন কি মার রবা দুই নম্বর প্রশ্ন হলো আমার দিনুকা তিন নম্বর প্রশ্ন হলো আমার নাবি এক মিনিট ও লাগে না এই তিনটা প্রশ্ন করতে এবং এই তিনটা প্রশ্নের উত্তর দিতে এক মিনিট পরিপূর্ণ সময় লাগে না এক জটিল পরীক্ষা एक एक एक एक चावल, एक एक टीप एक चावल टीप दी बोझा जा मन चावल भात আল্লাহু রাব্বুল আলামিন শুধু আমার আপনার জীবন থেকে তিনটা টিপ দিবেন ছোট ছোট এই তিন টিপে তিন পাসওয়ারে আপনার আর 60 70 বছরের 80 বছরের 100 বছরের जिंदगी 1 মিনিটের মধ্যে বের হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ সুবহানাত ওয়া তাআলা তিনটা প্রশ্নকে বাছাই করেছে তাহলে এই তিনটা প্রশ্নের ভিতরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমাদি নুকাহ दिन सम्पर्क एक प्रश्न 33 दिन प्रश्न कत नम्बर कतो एक तेतर तेतरिसम शिखब 100% পার্সেন্ট এলএম এর মধ্যে কারণ আমার পরীক্ষার পরীক্ষা আমার দিন কি ছিল আচ্ছা আখেরাতের পরীক্ষায় দুইটা পাইলাম একটা পাইলাম না সবগুলো পারি না তিনটা জিজ্ঞাসা করছে দুইটা ভালো পারি आंसर तीन टा दिल्श कर सम्भवनावर परीक्षार गुरुत्वपूर्ण बैशिष्य हलो परीक्षारे गुरुत्वपूर्ण बैशिष्ट हल दुनिया परीक्षा एक बार फेल कर ले पुनर आरोप पास कर परीक्षा देवारूज आज কিন্তু এই পরীক্ষা যদি কোন সম্ভাবনা নাই সেই সুযোগও এই পরীক্ষার ভিতরে নাই এক জটিল কঠিন পরীক্ষা আমার ভাইয়েরা এবং বোনেরা এই পরীক্ষার প্রস্তুতি আমি আপনি কতটুকু নিছি। रत गा एक बसे अपनी परीक्षार विषय चिंता करीक्षा शुरू हो कत मानसार बस कम बस परीक्षा दिए फिलसे कत मान पांच बस बहुत परीक्षा दी যে কোন দিন এই পরীক্ষা শুরু হয়ে যেতে পারে আমি আপনি পরীক্ষার জন্য কতটুকু রেডি কতটুকু প্রস্তুতি নিয়েছে, এটা আমার আপনার চিন্তা করা দরকার কিন্তু দেখা যায় আমাদের এই পরীক্ষার কোনো খবর কারক কাছে নাই এই পরীক্ষার প্রস্তুতি আপনারা ভাই কই যান ভাই আমি একটু কবরের পরীক্ষা তো সামনে তাড়াতাড়ি এই জন্য একটু কোচিং করতে যাই এটা শুনছেন একটু প্রাইভেট করতে যাই বা আমি দুটো টিচার রাখছি আমার কবরের পরীক্ষার জন্য প্রাইভেট পড়ার জন্য এরকম শুনছেন দেখেন পরীক্ষার কোনো প্রস্তুতির কোন খবর অথচ সবাই পাশ করার আশা নিয়ে বসে আছে পুরা গ্রাম ঘুরে জিজ্ঞাসা করেন একজনকে যে ভাই কবরের পরীক্ষা পাশ করবেন না ফেল করবেন ইনশাল পাস করবো যেই আল্লা বান্ধা নামাজও পড়ে না জীবনে কি পরীক্ষা পাশ করবে আল্লাহ অথচ পরীক্ষা পাশ করতে হলে সবাইকে জানে সবাই বুঝে যে এই পরীক্ষার জন্য ক্লাস করতে হয় প্রস্তুতি নিতে হয় কোচিং করতে হয় প্রাইভেট পড়তে হয় গাইড কিনতে হয় বই কিনতে হয় কত কিছু করতে হয় কিন্তু এই পরীক্ষা পাশ করবে কিন্তু কোন প্রস্তুতি নেই এই পরীক্ষা যদি করি তাহলে আল্লাহ কবরের মধ্যে নগদ কিছু পুরস্কার আল্লাহ পাক দিয়ে দিবেন সুহান আল্লাহ নগদ পুরস্কার কি কি আল্লাহ রব আলমিন প্রথম যে পুরস্কারটা দিবেন সেটা হলো আল্লাহ সুবাহ যতটুকু দেখা যায় আল্লাহ রব্বুল আলমিন তার কবরটা এত বড় বানাই দিবেন কবরটাকে আল্লাহ রব আলমিন প্রশস্ত করে দিবেন ওই কবরের কোন বাতি থাকে না আলো থাকে না কবরের ভিতরে নুরের ব্যবস্থাকে বলবেন আল বিচু হোমিনাল জানা আমার এই বান্দাকে দুনিয়ার যে কাপড় অল্প দামের সামান্য দামের সাদা কিছু কাপড় তাকে দেওয়া হয়েছে এই কাপড় থেকে খুলে ফেলার কোন বিছনা পত্র কিছুই দেয় নাই খালি মাটির মধ্যে রেখে গেছে আমার এই বান্দার জন্য জান্নাতের থেকে বিছানা নিয়ে বাবান ইলাল বা আমার এই জন্য জান্নাতের দিকে একটা দরজা ফুলে দাও পাইয়া যদু মিনহা রহা জান্নাতের সুগন্ধি জান্নাতের সুগ্রাণ সে কবরে বেশে পেতে থাকবে সোহান তুমি কবরের মধ্যে ঘুমাইতে থাকলাম এমন ঘুমানো ঘুমাবে কেয়ামতের দিন ইসরাফিল যখন সিংহে পুৎকার হবে তখন বলে উঠবে আজকে ঘুমের জ্বালায় মানুষ ফজরের নামাজ পড়ে না এরকম আসে না মানুষ ঘুমের জন্য ফজরের নামাজ পড়তে পারে না হুজুর এলার্ম দিছি গড়িতে কত কিছু দিছি আমার বেজে গেছে তিনটা সাড়ে তিনটা রাত আর ঘুমার সময় পাঁচটা মোবাইল যদি অ্যালার্ম দিয়ে রাখি তে পাঁচটা সাড়ে পাঁচটা উঠে ফজরের জামাত ধরা এটা সম্ভব নয় ঘুমের জ্বালায় নামাজ পড়তে পারে না আমার ভাইরা এবং বোনেরা আল্লাহ করবেন বিছানাটা জান্নাতের লেবাসটা জান্নাতের চতুর্দিকের পরিবেশটা জান্নাতের জান্নাতি এক পরিবেশের ভিতরে বছরকে বছর ঘুমাইতে থাকবেন ঘুমাইতে থাকবেন ঘুমাইতে থাকবেন কত ঘুমের দরকার ओई ले, दीते जो विसर्जन देवाना जाए कबर आरामा गुमटा पावादी आर कबर परीक्षा आल्ला फेल पर जा আল্লাহ পাক যেন আমাদের কাউকে ফেল না করান সকলে বলি আমি কবরের পরীক্ষা যদি কোনো কারণে আল্লাহর কোনো যে কবরের জাগাটুকু দেওয়া হয়েছে এই কবরের জাগার যোগ্য এই লোক নয় এর কবরটারে সংকীর্ণ বানিয়ে দাও কবরটারে একেবারে সংকুচিত করে দাও আল্লাহর আলম বলবেন আল নার লোকটার জন্য জাহান নামের থেকে আস গায়ের মধ্যে যে কাপড়টা দিছে এই কাপড়েরও এই লোক যোগ্য না জাহান নামের কাপড় নিয়ে আসো এই লোকটার জন্য আল বিচু নার, মিনান্নার জাহান নামের লেবাস ও আফ্রেস মিনান্নার জাহান নামের বিছানা নিয়ে আসো একটা দরজা খুলে দাও জাহান নামের তিক্তা জাহান নামের বিষাক্ততা তার দুজন ফেরস্তা যে আসবেন আমার বাড়িরা এবং বোনেরা এই দুজন ফেরস্তা কিন্তু খালি হাতে আসবে না এই দুজন ফেরস্তার হাতে দিন আল্লাহ রসুল সাল্লা বলেন এই হাতুড়িটা দিয়ে যদি একটা পাথরের পাহাড়ের উপরে যদি আঘাত করা হয় ওই পাথরের পাহাড় ওই পাথরের পাহাড়ের সবগুলা পাথর হয়ে পরিণত হয়ে যাবে আল্লাহ হাতুড়ি নিয়ে কবরে ঢুকবে কবরের প্রশ্নে যদি কেউ ফেল করে পরীক্ষায় এই হাতুড়ির আক্রমণ হাতুড়ির বাড়ি শুরু হবে আল্লাহ রসুল এত জোরে চিৎকার দিবে আমার আশঙ্কা হয় কবরের আজাব যদি দেখাইতাম আল্লাহ যদি তোমাদেরকে কবরের আজাব দেখাই দিত জমিনে তোমরা কোন মানুষকে কোনোদিন কবর না করতাম আমি আমার মতাবটা দেখাই দাও কবরের আজাবটা যদি একবার দেখাই দেওয়া হইতো তোমাদেরকে একজন মানুষকেও আর কবরে করতা না। परीक्षार एक सबा चेष्ट करीक्षा जो कई परीक्षा বিভিন্ন বোর্ডের আলাদা আলাদা প্রশ্ন মনে হয় নাকি বাংলাদেশ বোর্ডের একরকম ইন্ডিয়া বোর্ডের একরকম সৌদি আরব বোর্ডের একরকম কাতার কুয়েতে একরকম এক এক এক দেশে রকম প্রশ্ন তাহলে সব জায়গার প্রশ্ন কি অনেকে বলে যে কয়েটা সৌদি আরবের ইসলাম সৌদি আরবের মানুষে করে বাংলাদেশ আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশীরা ভিন্ন তা কবরে কি সৌদি আরবের প্রশ্ন বাংলাদেশের প্রশ্ন আলাদা সবার প্রশ্ন একটাই পরীক্ষা পরীক্ষা যেহেতু আলাদা আলাদা আমলের সুযোগ নাই আচ্ছা আর মনে হয় পরীক্ষার প্রশ্নের আলাদা আলাদা থাকবে হানাফিদের জন্য একটা সাফিদের একটা মালিকিদের একটা হাম্বলি একটা আহলুল হাদিস আর একটা তো এত মারামারি আর বলতেছি আমরা পরীক্ষার প্রশ্ন কয়টা একটা আল্লাহ হয় এই আমার ভাইয়েরা এবং বোনেরা যেহেতু কবরের পরীক্ষা একটা কবরের পরীক্ষার প্রশ্নই একটা हार कर सब एक प्रस्तुति नवा शुरू करी कारण सब प्रश्न एक बोर्ड एक প্রশ্নের কোন সব একই পরীক্ষা তাহলে আল্লাহ তারপরে আমার বাইরা এবং বোনেরা তিন প্রশ্নের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কি দিনা দিন উকা তোমার দিন কি ছিল এই দিন শিখার ক্ষেত্রে দিন জানার ক্ষেত্রে আমাদের কিছু ভুল আছে আমি আলোচনা করেছি যেই দিন মেনেছি যেই দিনে বিশ্বাস করি এই দিনের নাম কি মাশাল দেখছেন সবাই জানে এই দিনের নাম ইসলাম আচ্ছা এবার বলবেন ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নাকি সর্বনিম্ন ধর্ম এই গন্ডগোল এই জায়গা গন্ডগোল গন্ডগোল পাওয়া গেছে এই আমরা বলছি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম বলছি না এটা মারাত্মক গলত মারাত্মক আল্লাহ আল্লাপা কোরআনে কারিমে সৌরা আলরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ রব আলম বলছেন আমি আল্লাহর আলমিনের নিকটে ইসলাম সুরাহ আল ইমরানের পঁচাশি নম্বর আয়তে আল্লাহ রব আলমিন বলেন ইসলাম মিনাল আল্লাহ রবাহ আলমিন কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে অন্য কোনো দিন অনুসন্ধান করে ফালাইকবালিনো আমি আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য নয় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহব মুসলিম কবরে পরীক্ষা দিব দেখেন প্রস্তুতির কি অবস্থা আপনারা না শুধু পুরা বাংলাদেশ ঘুরি ঘুরি দেখেন ভাই বোনদেরকে জিজ্ঞাসা করেন ভাই আপনি যে ধর্মের অনুসারী যে ইসলামের অনুসারী বলেন তো দেখি ইসলাম সর্বশ্রেষ্ঠ নাকি সর্বনিম্ন দেখবেন জন বলবে ইসলাম সর্বশ্রেষ্ঠ এই জায়গায় এত গল্প ঢুকছে আমরা চিন্তাও করি নাই কল্পনাও করি নাই কারণ ইহুদিন আসারা মুসিকরা তাদের দিনটাকে তাদের ধর্মটাকে স্বীকৃতি নেওয়ার জন্য खूब एक बारे सर्वश्रेष्ठ बनाएर चार नम्बर सब गुला नम्बर मध्य ढुकै रुकएम एकम्र दिन एकम्र धर्म आल्लर का অথচ আমরা বানিয়েছি সর্বশ্রেষ্ঠ শুনতে খুব মজা লাগে যে আমরা একটা সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী খুশিতে মানুষের বুক ফুলে যায় কিন্তু এমন খুশি করলেন যেটার দ্বারা মুশরিকের কুপারের সেই বতবাদকে সেই দিনগুলোকেও আপনি সিরিয়ালে নিয়ে আসছেন কারণ প্রতিযোগী পাঁচজন থাকলে জন থাকলে সেখানে ফার্স্ট হয় সেকেন্ড হয় থার্ড হয় প্রতিযোগী নাই একজনই আল্লাহর জমিনে আল্লাহর দিন হলো একটাই রাখতে হবে বর্তমানে কিছু বুদ্ধিজীবী কিছু পন্ডিত আছেন তারা বলেন সবগুলোই আল্লাহর ধর্ম একটা মানি চললেই হয় একটা মানলেই জানাতে যাইব যেই ব্যক্তি এই বিশ্বাস পোষণ করবে সব মানুষ জাননাতে গেল সিরকি ধর্মগুলোকে মতবাদ গুলোকে বিশুদ্ধ মনে করে এটা করলে ইমান ভেঙে যায় ইমান চলে যায় এই আমার ভাইরা এবং বোনেরা আল্লাহর দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যেই দিন আমরা গ্রহণ করেছি যেই দিন মেনেছি এই দিনটা হলো একমাত্র দিন দিন দিন এর মানার পালন করার কোনো সুযোগ নাই দু নম্বর পয়েন্ট যেই দিন যে ইসলাম আমরা গ্রহণ করেছি এই ইসলামটা হলো দিন উল্লাহ এটা হলো আল্লাহ ধর্ম আছে আর শয়তানের গুলা কারের মুশিকের এজন্য আল্লাহ আল্লাপা কোরআনে কারিমে তাদের গুলা কেউ দিন বলছেন ইসলাম কেও দিন বলছেন যেমন সোরাল কা ফের শেষ মানে এখানে আমার মানে নবী সালামকে আল্লাহ বলছেন এখানে ইসলাম কেউ আল্লাহদ্দিন বলছেন কাফেরদের কেউ আল্লাহ দিন বলছেন কিন্তু জমিনের সবগুলো দিন হইলো আল্লাহর দিন হলো কয়টা একটা اذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا في دين الله أفواجا في دين الله আল্লাহর دین জমিনে আল্লাহর دین হলো ইসলাম তাহলে আমি যেই দিন তাহলে হুকুম মানব কার দিন যদি আল্লাহর হয় আমাকে কোন বিধি বিধান আইন কানুন কোনো আল্লাহ ছাড়া দেওয়ার কারো অধিকার তাহলে আমার জীবনটা পুরোপুরি জিন্দিগি চলবে আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারে আল্লাহর নির্দেশে যেহেতু আমি আল্লাহর দিন মেনে চলি অন্য কারো দিন আমি মানি না এটা হলো দিনের দুই নম্বর পয়েন্ট দিনের তিন নম্বর পয়েন্টে জমিনে একটা দিন হল হক বাকি ক্যারেমে একটা আয়াত কয়েক জায়গায় বলছেন কোরআন এবং ইসলাম সহকারে আমার নবীকে আমি দুনিয়াতে পাঠিয়েছি তাহলে নবী সালাম যেই দিন নিয়ে এসেছেন সেই দিনটা হলো দিনে হক তাহলে এই দিনের বাহিরে যত দিন আছে একমাত্র ইসলামের ভিতরে ইসলাম ছাড়া অন্য কোন জায়গায় হক নাই বাকিগুলা সব বাতিল কিন্তু দেখা যায় আমরা ইসলামের বাহিরের থেকে অনেক জিনিস ইসলামের ভিতরে আমদানি করি এই যত জিনিস বাহিরের থেকে আমদানি করি এগুলা সব বাতিল আমদানি করি কারণ ইসলামের বাহিরে কোনো হক নাই আজকে দেখা যায় ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ যখন আসে মুসলিমের ঘরে ঘরে আনন্দের জোয়ার উৎসবের জোয়ার এই যে একত্রিশে ডিসেম্বর যে উৎসবটা হয় এটাকে ইসলামের উৎসব নাকি তাহলে এটাকে দিনে হকের না দিনে বাতিলের এটা দিনে বাতিলের সেই দিনে বাতিলের উৎসব আজ দিনে হকের অনুসারীদের মধ্যে ঢুকে পড়ছে মুসলিমদের ঘরে ঘরে চলে আসছে এই দিনে বাতিলের কোন কিছু দিনে হকের ভিতরে ঢুকানোর কোনো মুসলিমের সুযোগ যদি ঢুকান বলে আমি ঢুকানো অসুবিধা কি অসুবিধা আছে এক নম্বর অসুবিধা اللہ پاک قرآن کریمہ بلسن وَلَنْ تَرُضَاءً کَ الْيَهُودُ وَلَنَّصَارًا حَتَّى تَتَّبِعَ مِلَّتَهُمْ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَى وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ مَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ আল্লাহ রবাহিন আল্লাহর আলমিন তোমাদের থেকে বেলায়েত অভিভাবকত্বের দায়িত্ব আল্লাহ তুলে নিবেন এক নম্বর শাস্তি আল্লাহ তোমাদের যে ওলি তোমাদের বন্ধু তোমাদের অভিভাবক আল্লাহ সে বন্ধুত্ব তুলে দিবেন পরিহার করে দিবেন আল্লাহর সাথে তোমাদের কোন বন্ধুত্ব থাকবে না আল্লাহ তোমাদের দায়িত্ব না। নাসির আল্লাহর পক্ষ থেকে কোন সাহায্য নুসরত পাইবে না কোন সাহায্য পাইবে না আজকে সারা দুনিয়াতে মার খায় কারা একটা জাতি আছে জমিনে মার খাওয়া জাতি আর বাকি যত জাতি আছে এরা হলো মায়ের দাবার জাতি নেন খোঁজ নেন মুসলিমের সারা দুনিয়া পরিচালনা করার কথা উল্টা মুসলিমরা মার খায় কেন আল্লাপাকরা যখন তুমি ইসলামী সংস্কৃতি ভুলে যাবা ইসলামী কৃষ্টি থেকে দূরে সরে যাবা আমি আল্লাহ তোমার সংস্কৃতি দিনে হকের সংস্কৃতি ছেড়ে দিনে বাতিলের সংস্কৃতি গ্রহণ করে বসে আছে এটা হলো এক নম্বর ক্ষতি দু নম্বর ক্ষতি يا ايها الذين امنوا لا تتاخذوا اليهود والنصارى اوليا بعضهم اولياء وبعض وما يتولهم منكم فانه منهم ইহুদিন আসার তোমাদের ওয়ালি হিসাবে বন্ধ হিসাবে গ্রহণ করিও না যদি তাদের সংস্কৃতি তাদের মুসলমান থাকে না সে আর মুসলমান থাকে না জন্মদিন আল্লাহর সাল্লাহাম আরেকটা হাদিছে আরেকটা হাদিছে সুন্দর করে কথাটা আরো ওইভাবে বলছেন ওই মুশরিকের দেশে নববর্ষের উৎসব হইতেছে নবান্ন উৎসব হইতেছে বিভিন্ন ধরনের উৎসব হইতেছে ওই মুসলিম ও যদি তাদের সাথে অংশগ্রহণ করে ওই মুসলিম যদি নববর্ষের উৎসব বানায় ওই মুসলিম যদি নবান্ন উৎসব তার হাসর হবে ওই মুসরিকদের সাথে যেই মুশরিকদের কৃষ্টি কালচার অনুসরণ করেছে কেয়ামত হবে হাসর হবে ওই মুস্রিকের সাথে জন্মদিন করে যায় এটা শুধু একটা বলছি বলছেন বছর দুইবার করে এক বছর অপেক্ষা করা সহ্য হয় না বছর এখন দুই বার ছয় মাসে একবার ছয় মাসে কেক থাকে অর্ধেক এক বছর হলে কেক ফুল থাকে সংস্কৃতি না ইসলামের সংস্কৃতি না এটা মুর্শিকদের খ্রিস্টানদের ইহুদিদের সংস্কৃতি তারপরে আপনার বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের নামে যে অশ্লীলতা চলে এই অশ্লীলতার কৃষ্টি কালচার সংস্কৃতি এটা কোন মুসলমানের সংস্কৃতি নয় গায়ে হলুদের নামে অবসৃ করতেছি যৌতুকের নামে আমরা সম্মানের নামে যে যৌতুক ওই ছেলেকে সম্মান করেন আমার ছেলে মাস্টার পাস পিএইচডি পাস কি সম্মান করবেন। এই সম্মানের নামে যে যৌতুক নিতেছি এটা মুসলমানের কালচার নয় এটা মুশ্রিকদের সংস্কৃতি আল্লাহ করেছেন খবরদার বিধর্মীদের বিজাতীয়দের দিন বাতিলের কোন কৃষ্টি কালচার সংস্কৃতির অনুসরণ করা সালাম দে আমার মত ইহুদিনা কারণ ইহুদিরা সালাম দে আঙ্গুলের ইশারায় ইহুদিরা সালাম দে হাতের তালুর ইশারায় ক্ষেত্রে আল্লাহ রসুল নিষেধ করেছেন খবরদার ইহুদ্দিনের মতো সালাম দিও না আজকে মুসলমান সালাম দেুম সালাম দে না অনেকে সালাম দিলেও সালামের জবাব দো অনেকে মুখে বলে না আপনি খালি হাত দিয়ে ইসারা করে এই মুখে না বলে খালি হাতের ইসারা করা এটাও অমুসলিমদের সংস্কৃতি আল্লাহ রসুল সাল্লা তাহলে দাড়ি মুন্ডন করে ফেলা এটাকে মুসলমানের সংস্কৃতি ইসলামের কালচার এটা ইসলামের কালচার না। দাড়ি মুন্ডন করলে অনেকগুলা ক্ষতিকর দিক আছে এক নম্বর ক্ষতিকর দিক শয়তান আল্লাহকে বলছেন তোমার একজন বান্দাকেও আমি তোমার নির্দেশের উপরে থাকতে পারবো না থাকতে দিব না আমি তাদেরকে তোমার সৃষ্টির পরিবর্তন ঘটাই দিব আল্লা রসুল সাল্লা ইসলামের সমস্ত নবীদের নবীওয়ালা সন্ন্যতের পরিপন্থী কারণ একজন নবী পৃথিবীতে ছিলেন না যিনি বিহীন ছিলেন একজন সাহাবি ছিলেন না যিনি বিহীন ছিলেন আল্লা রসুলাম তাহলে আমরা যে জিনিসটি বুঝলাম যে এই ক্ষেত্রেও ইসলামের অনুসরণ করতে হবে আমাদের অনেক বাইকে দেখা যায় एक जो मुमिन धूमफान करतेमफान हरान कबीर गुणा दमफान तबार ना खबर আল্লাপাক জন্য আমি হারাম করে দিয়েছে খাবার আছে সব খাবার ইমানদারের জন্য হারাম মসজিদে নবীর বাহিরে যে হাম্মামগুলো আছে টয়লেট ওখানে লেখা আছে যে আত্ম লিখে খাবাইস এটা খাবা ইস খাবার এটা ইসদের খাবার কিন্তু আমাদের দেশে অনেক সম্মানিত লোকেরাও খায় এটা তো মিলল না আপনাদের কথাটা তখন শাহেক বললেন যে আপনি কখনো টয়লেটে গিয়ে পরীক্ষা করে দেখে বিরিয়ানির প্যাকেট টয়লেটে বসে বেশি খাইছে খাই প্যাকেটটা ওখানে পরে আছে এইরকম প্যাকেট কোনোদিন পাবেন না আপেল কমলা আঙ্গুর বেদানা যত ভালো ভালো খাবার আছে কোন খাবারের প্যাকেট পাওয়া যায় তাহলে বোঝা যায় এই লোক টয়লেটে বসেও এটা খাইছে যেই খাবারটা টয়লেটে বসেও খেতে পারে এটা কোনো তৈব খাবার নয় এটা কোনো মুমিনের খাবার নয় टयलेटे डुकी टयलेटे बस खावा भलो खबर इमानदार खावा कलचार तो विजात कलचार শক্তির কালসার মত পানের কালসার এটা কার কালসার এটা আছে মনে হয় নাকি হারাম করে দিয়েছে এগুলা শয়তানের কাজ মত পান করা এটা শয়তানের কাজ এটা মানুষের কাজ না আল্লাহাক বলে মিন আমাল শুনতে আল্লাহ বাতিল কালচার কিন্তু আমরা এমন এক ইসলামের অনুসারী যেটা দিনে হক দিনে হকের ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হইল এটা একটা পরিপূর্ণ দিন ইসলাম একটা পরিপূর্ণ মধ্যে কোন অসম্পূর্ণতা নাই একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা দরকার সব এটার ভিতরে আছে বাহিরের থেকে কোন কিছু দাঁড় করার নিয়ে আসার কোন প্রয়োজনীয়তা আল্লাহ সুরাল তিন নম্বর আয় বলছেন আলীনক করে বলে দিলেন আলিয়া মা দিন আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম সোভান আল্লাহ তাহলে ইসলাম পরিপূর্ণ একটা দিন दिन मध्य को बेदा ढुकान इसलमित जो किस ढुकान जेटा नबी सलम करें नाई साहब करें नाई নবী সাল্লামের যুগে সাহাবিদের যুগে ইসলামের ভিতরে ছিল না দিনের ভিতরে ছিল না এইরকম ঢুকাইলে সেটা দেখতে বাতিল এটা প্রত্যাখ্যাত কারণ আমরা এমন এক দিনের অনুসারী যে দিন আল্লাহরুল্লা আলমিন পরিপূর্ণ করে দিচ্ছেন পরবর্তীতে কেউ এখানে নতুন করে কিছু ঢুকানোর সুযোগ নাই। এই নতুন ঢুকাইলে এটা নাম হয় কি বেদাত হলো জাহান নামে যাওয়ার বড় একটা কারণের ভিতরে নতুন কিছু ঢুকাইলে এটা গোমরাহী আর গোমরাহী মানুষকে জাহান নামে নিয়ে যাবে তাহলে নবী সাল্ল ইসলাম যেই পদ্ধতিতে জিকির করেছেন কেমক পর্যন্ত ওই পদ্ধতিতে জিকির করা সুন্নত बात कर नाम बेदात इसलाम बेदात स्थान नहीं मे দাত যেগুলো ঢুকে সমাজে এগুলো হলো আমাদের বানানো জিনিস মন জিনিস এগুলো দিনের কোনো জিনিস না যেখানে যাই ঢুকুক যাদের ভিতরে যাই ঢুকুক সবগুলোই আমাদের নিজস্ব ঢুকানোর ভাব বাদ দেওয়ার কোন সুযোগ নাই ইসলামের আরেকটা বৈশিষ্ট্য হইলো যেই ব্যক্তি এই দিন পাবে সে আল্লাহর মেয়ামত পাবে যে দিন পাই বুঝতে আল্লাহ তাকে করে আর করেন না তাকে দেন দুনিয়া তো আল্লাহ ফেরাম কেউ দিছে কারুন কেউ দিছে হামান কেউ দিছে আবু জাহির কেউ দিছে আবুলাহ কেউ দিছে কিন্তু কারণ ইসলামকে আল্লাহ নেয়ামত বলছেন আজকের দিন পাইছে ছেলে অনেক টাকা পয়সার মালিক হয়েছে তার অর্থ বড় কিছু পাই গেছে আল্লাহ মহব্বত করে ফেলছে তা নয় যদি আমার ছেলেটা নামাজ করে আল্লাহ আমার ছেলে মেয়েকে দিন দিচ্ছেন এই দিনের বৈশিষ্ট্য হলো এটা আল্লাহ একটা বড় মেয়ানত এই দিনের সর্বশেষ যে বৈশিষ্ট্যটা বলে আমার আলোচনা শেষ করবো এই দিনটার মধ্যে তিনটি স্তর আছে তিনটি বিষয় এই দিনের গুরুত্বপূর্ণ অংশ একটা হলো ইসলাম একটা হলো ইমান আর একটা হলো জিব্রিল্লাম বর্ণনা করেছেন আমরা একদিন রসুলের সামনে বসা ছিলাম लोकटार भर सफर चिन्ह देख ना अब लोकटा क्यों चीन मान लोकता जो एलकार मानुसम আবার বাহির থেকে আসলে মরুভূমির রাস্তা দিয়ে আসলে তার সাদা কাপড়ে দুলাবাল কিন্তু সেটাও নাই এরকম একজন লোক আমাদের সামনে আসলেন এসে সালাম দিয়ে নবী সালামের সামনে বসে গেলেন বসে নবী সাল্লামকে কয়েকটা প্রশ্ন করেছেন এক নম্বরে বলছেন আনিল ইসলাম আমাকে বলুন ইসলাম কাকে বলে ইসলাম কি জিনিস পাঁচ নম্বর বলছেন সমর্থ থাকলে হস করা তখন লোকটা বলতেছেন সদাক্তা আপনি একেবারে সত্য কথা বলছেন খাঁটি কথা বলছেন আবার সত্যি করতেছেন এটা দেখে আমরা আশ্চর্য হয়ে গেলাম কারণ বোঝা গেল লোকটা আগে থেকেই সব জানে এই লোকটা আবার বলছে আপনি ঠিক কথা বলছেন এরপর ইমান সম্পর্কে জিজ্ঞাসা করছেন তারপর এহসান সম্পর্কে জিজ্ঞাসা করছেন নবী সরু আসসাল্লাম ইমান এর ছয়টি রোপন বর্ণনা করেছেন এহসান একটা রোপন বর্ণনা করেছেন করার পরে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছেন প্রশ্ন শেষ করে তিনি চলে গেছেন আল্লাহ রসুল জিজ্ঞাসা তুমি কি জানো এই লোকটাকে এই প্রশ্নকারীটা কে ছিল তারা উত্তর দিলেন আল্লাহ আলম আল্লাহ এবং আল্লাহ রসুলই তিনি তোমাদেরকে তোমাদের দিন শিখাইতে আসছেন সোহান আল্লাহ তাহলে জিবরিল আলহিস এখানে দিন শিখাই গেছেন কি কি শিখাইছেন ইসলাম শিখাইছেন ইমান শিখাইছেন কোন ব্যক্তি দিন পাইছে হেদায়েত পাইছে তার অর্থ হলো সে ইসলাম রূপে মেনে চলে তার ইমানটা পরিপূর্ণ বিশুদ্ধ তার ভিতরে এহসান তৈরি হয়েছে তাহলে সে দিন পাইছে অনেক সময় আমরা দেখি করতে দেখলে আমরা শাহাদাতে আল্লাহ ইহাম্মদ রসুল এই লোকটা ওহীদের সাক্ষ্য রেসালতের সাক্ষ্য দুইটাই সাক্ষ্য দান করতে হবে হেদায়েত পাইতে হলে অর্থাৎ তাওহিদ নাই আল্লাহর একত্রবাদ নাই সেরেক করে এই লোক দিন পায় নাই যতই দিন দ্বারা আমরা মনে করি হয়তো নামাজ পড়ে কিন্তু করে। করে করে কুফর বেদাত এই দিন সাক্ষ্য তার পরিপূর্ণ হয় নাই ও আন্না মোহাম্মদ রসুল্লাহ মুহম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের সাক্ষ্য দিতে হইলে বেদাত মুক্ত সুন্নতি আমলের অনুসারী হইতে হবে তাহলে যদি এটা না হয় বুঝতে হবে সে দিন পায় নাই কারণ ইসলামের গুরুত্বপূর্ণ একটা রোকন হলো একা এটা ইকা জাকাত আদায় করা সিয়াম পালন করা হজ তাহলে ইসলামের বিষয়গুলো পরিপূর্ণরূপে আসতে হবে দিন পাইতে হলে। ইমানের বিষয়গুলো তার ভিতরে বিশুদ্ধ আসতে হবে না হয় বুঝতে হবে সে এখনো দিন পায় নেই এহসান আসতে হবে এহসানটা কি আল্লাহর আবাদত এমন করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ যদি আল্লাহকে না দেখো কারণে কোন ব্যক্তির ভিতরে যদি এই বিশ্বাস তৈরি হয় যে আমার আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাকে দেখতেছেন এই লোক কখনো ঘুষ পারে না দুর্নীতি করতে পারে না কারণ আমাকে হয়তো দুদক দেখে না বা সরকারের লোকেরা দেখে না পুলিশ দেখে না কিন্তু অংশ যে এহসান তৈরি হইতে হবে অন্তরের ভিতরে অমর আল্লাহ যুগে এক মেয়ে সেই ঘটনা আমরা সবাই জানি যে বাজারে দুধ জন্য মা বলতেছিল দুধের মধ্যে ভানে মিশাই দাও দেখে যাবেন এই যে তার ভিতরে যে অনুভূতি এটার নামে হাসান এটা দিনের গুরুত্বপূর্ণ অংশ দুর্নীতি কমানোর জন্য দুর্নীতি থেকে মুক্ত থাকার জন্য অপরাধ মুক্ত থাকার জন্য এই তিনটা জিনিসকে আল্লাহ রসুল সাল্লাহাম দিনের মার্তা বা দিনের মৌলিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করেছেন এই জন্য আমরা আল্লাহর দিন বুঝতে হলে ইসলাম বুঝতে হবে ইমান বুঝতে হবে এসান বুঝতে হবে এগুলোর সমন্বয়ে আল্লাহ আমার সম্মানিত এই দিন দিন একটা এই দিনকে রেখে কোথাও যাওয়া যায় না চব্বিশ ঘন্টা এই দিন সাথে থাকতে হয় এবং কবরে গেলে এই দিন সাথে নিয়ে যেতে হয় যদি বলি যে না টয়লেটে যাওয়ার সময় ঢুকতে দোয়া আছে বাহিরেতে দোয়া আছে কোন পা দিয়ে ঢুকবো কোন পা দিয়ে বাহিরো এখানেও দিনের বিষয় আছে দাঁড়ায় দাঁড়ায় টয়লেট করব না বসে বসে এখানেও দিন আছে তারপরে কোন দিকে ফিরে বসবো কোন দিকে এক টয়লেটের ভিতরে আল্লাহর দিনের কতগুলো বিধান এজন্য একজন ইহুদি বলছিল যে তোমাদের নবী তোমাদেরকে কোন কিছু বাদ সব শিখায় এমনকি টয়লেটে যাওয়ার বিধি বিধানও শিখায় ইসলাম এমন বাহিরে জীবনের হয়। জন্য আল্লাহ বলছেন হে বমিনেরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে ঢুকে যাও আমার সম্মানিত ভাই বোনেরা तो रात अनेक आलोचना ठीक कर दिन की दिन बाहर करब क्या जो विजात कल कुछ সংস্কৃতি থেকে বড় বড় খেলোয়াড় গানের শিল্পী বিভিন্ন ব্যক্তিদের চুলের কাটিং দেওয়া থাকে ডিজাইন দেওয়া থাকে আমাদের মুসলিম যুবক ওগুলো দেখে দেখে ওই ডিজাইনে ওই স্টাইলে চুল কাটে কাটে না ইহুদিদের দিকে খ্রিস্টানদের দিকে ইউরোপের দিকে তাকায় থাকে অথচ ইউরোপকে কে সভ্যতা সংস্কৃতি শিখাইছি আমরা তারা এক সময় পায়ের নিচে বালিশ দিত মাথার নিচে বালিশ দিত না যখন সর্বপ্রথম মুসলমানেরা ইউরোপ যায় স্পেনে যায় তখন দেখল যে ওই দেশের মানুষ পায় মুসলমানরা কি অবাক হয়ে গেছে কি ব্যাপার এই দেশ এমন ধনপথে আসলাম বালিশ দে দেওয়া হয়েছে যে ভাই আপনারা পাইন নিচে বালিশ দেন কেন বলে যে সারা দিন পরিশ্রম করে আমার পা মাথায় কি করে सठीकोन सठ तुम्हारे हाथ कर सबगुलंडगोल है तुम्हार हाथ पाए कोा এগুলো কর্মচারী কিন্তু হেড অফিস এই জায়গায় তোমাদেরকে বালিশ দিতে হবে এখানে মাথার নিচে তাহলে যারা যারা বালিশ কোথায় দিতে হইতো ওটাই জানে না আমরা গিয়ে তাদেরকে ঘুমানোর সময় কেমনে ঘুমাইতে হবে এটাই শিখাইলাম আচ্ছা না দেখবেন প্যান্ট সিঁড়া এখান দিয়ে এখান দিয়ে কি ব্যাপার ও এটা বর্তমানে একটা কারণ ওই দেশের কারো কাছে দেখছে চুল কাটে ওই স্টাইলে কত রকমের বিষয় তাহলে এই বিজাতীয় কালচারে আকৃষ্ট হয়ে গেছে হাতের মধ্যে লালছোতা বাদে বেঁধে হাঁটে অনেক যুবক ইদানিং দেখা যায় লালছোতা একটা বেদে হাঁটে এই লালছোতা বাঁধা এটা মুসলিমের কালচার না এটা সেরিকি কালচার খুব কালচার खुबी गुरुपूर्ण गान बजना मुस्लिम नवाज के स्तब्ध कर আওয়াজকে বন্ধ করার জন্য তখন মক্কার মুরব্বীরা কাপেরা চিন্তা করলো এইভাবে যদি আমাদের সন্তানেরা কোরআন শুনতে থাকে সবগুলা কোরআনের দিকে চলে যাবে এদেরকে কোরআন থেকে সরাইতে হবে কিভাবে সরাইবা তখন নজর বিন সাম দেশে গিয়ে চারি পাঁচজন গানের শিল্পী কিনে নিয়ে আসছে ওই সময় কোনো বদ্র মানুষ মহিলা গান না দাসীরা গান ওই গাইতা থেকে গিয়ে চার পাঁচজন কিনে এনে প্রতি রাত্রে মক্কার গলিতে গলিতে রাস্তা রাস্তায় গান অনুষ্ঠান করা হতো আর যুবকেরা আস্তে আস্তে ওই কোরআনের পরিবর্তে গান শোনার দিকে দাবিতে হইতে লাগলো তখন আল্লাহ রবীন্দ্র করে আল্লাপে আল্লাহ রব আলমিন বলেন যারা ওই গান বাজনা শোনার জন্য দাসী ক্রয় করে তার অজ্ঞাত জিনিসগুলো তাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্ছুত করে দিবে এই মানুষগুলার জন্য আমি পাক লাঞ্ছনা করা আজাবের ব্যবস্থা রেখেছি তাদের জন্য আল্লাহ লাঞ্ছনা করে আজাদ ব্যবস্থা রেখেছেন এই মুনাফে এই জন্য আমার ভাইরা এবং বোনেরা এই গান আজকে এত ব্যাপক মহামারী আকারে ঢুকছে আল্লাহ রসুল সাল্লাহ কোথাও গান দেখলে কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখতেন আঙ্গুল দিয়ে অন্য রাস্তা দিয়ে যেতেন আর সেই রাসুলের অম্মত দুইটা তার দিয়ে সুন্দর করে কানের ভিতরে গান বাজনা ঢুকে রাখে আবার তারা অম্মত বলেও দাবি করে এই আমার ভাইরা এবং বোনেরা আমার বন্ধুর মধ্যেও বিজাতীয় কালচার ব্যাপক আকারে ঢুকে পড়ছে বিশেষ করে ওই বিজাতীয় চ্যানেলগুলো দেখতে দেখতে সব কর্ম রেখে ওইটা দেখতেই হবে প্রয়োজন নামাজ পিছানো যাবে রান্না বান্না পিছাইতে হবে ছেলেমের কাজকর্ম পিছাইতে হবে পরিবারের অন্যান্য কাজ পিছাইতে হবে তাও এটা বাদ দেওয়া দেখে আর আমাদের মা বোনেরা ওই জায়গায় যে শাড়িগুলো দেখে দেখে, যায় কাপড় গুলো খোঁজে। ওখানে গরুর জামা দেখছে বাজারে যায় গরুর জামা খুঁজে দোকানে যাতে ভাই গরুর জামা আছে ওখানে ছাগলের জামা দেখছে বাজারে যায় ছাগলের জামা খুঁজে ওখানে পাখির জামা দেখছে বাজারে যায় পাখির জামা খোঁজে খুঁজে না এইগুলো সব ওখানে দেখে আর এখানে অনুসরণ শুরু করে দিছে ওখানে যে অলংকার দেখে ওই অলংকার কিনতে চায় ওখানে যে মুশ্রিকি কালচার দেখানো হয় মুসলিমদেরকে সুকৌশলে তা ও হিদিচ্ছাত থেকে সেরিকের দিকে দেখবেন তখন আমাদের মা করার জন্য পাগল হয়ে যায় বিবাহ বার্ষিক মৃত্যু বার্ষিকী পালন করার জন্য পাগল হয়ে যায় বিভিন্ন রকমের বার্ষিকী ওখান থেকে দেখে দেখে শিখেরা এই ভিজাতীয় কৃষ্টিকালচার বুমিনের জন্য হারায় এটা ইসলামে এগুলা নাই এগুলো বাদ দিয়ে তারা আমাদের মা আমরা তাদের সন্তান পাক আমাদের এমন মা বানাই দিছেন এক একজন বড় বড় মুহাদ্দিসা বড় বড় মুফাসের বড় বড় আলম সোহান এই আমার ভাইরা এবং বোনেরা এই জন্য আল্লাহর এই নিয়ামতকে কাজে লাগিয়ে আল্লাহর দিনকে অনুসরণ করার দিনকে মানার চেষ্টা করি দিনকে বুজার চেষ্টা করি এবং দিনে হকের বাহিরে ইসলামের বাহিরে যত কুফরি। শিরকি এগুলো থেকে এগুলোর কৃষ্টি কালচার থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে সেরেক মুক্ত তাহিদ ইমান নসিব করুন বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে জীবনের সকল গুনা খাতা করে দিন আল্লাহ রব্বাল আলমিন আমাদেরকে সকল বিজাতীয় কৃষ্টি কালচার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিনা আসাদ